বিসিল্ল্মী الله, الله, الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا কুহুন্নহ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونسمي عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له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 بعضهم أولياء وبعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الفاسقين أنبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال الله صلى الله عليه وسلم من تشبه بقومه فهو منهم أخرجه أبو داود وابن حبان في صحيحه وسحه ووافق عليه ابن حجر رحمه الله تعالى ان عن ابي لقيه تميم بن اوس بن الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغن هذا الامر ما بلغ الليل والنهار وراياك الله سبحانه وتعالى بين مدر ولا وبر إلا أدخله الإسلام أو كلمة الإسلام بعز عزيز أو ذل دليل عزا يعز الله به الإسلام وظلا يزل الله به الكبر أخرجه الإمام أحمد في المسجد والحاكم في المسجد وقال صحيح الإستاذ ووفق عليه الذهبي سلحه الله تعالى সম্মানিত আজকের এই সুন্দর আয়োজনের সভাপতি মাহুদ গর্বিয়া ও সাত ইসলামিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা ও শেখ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত ওলামায় রাম সম্মানিত উপস্থিতি দিন বায়ু বোনেরা শুরুতে আল্লাহ অসংখ্য গুরিত শক্র উদার করছি যে মহান পুলিশ দুপুর জেনারেল মেহরবানি করে আমাদেরকে সলাতুল মাকদিবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মহিলী এখানে একত্রিত টফিক দিয়েছেন এই জন্য আল্লাহ হবুর আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকের যে আমার যে বিষয় অপসংস্কৃতির বিভীষিকা অথবা অপসংস্কৃতির কবলে এই বিষয় নিয়ে আমরা আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করব অনেক দিনও আলোচনা করা যেহেতু বিষয়টি অনেক দীর্ঘ আলোচনা দাবি করে কিন্তু আমাদের হাতে সেই সময় নেই সময়কে সামনে রেখে আমরা চেষ্টা করব কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের আলোচনা শুরুতেই সপ্তাহে সেই কথা কথার মাধ্যমেই আমরা শুরু করতে চাই যেটি এবং সপ্তাহবাদী আল্লাহ বললেন যে ইসলামকে মূলত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 আমরা আমাদের মূল্যবোধের দিক থেকে ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি তাই এই অপসংস্কৃতির বিষয়গুলো আমাদের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের এই কথাটি নিশ্চয় করব ইসলামের মধ্যে মূলত এখন এমন কিছু সংখ্যক লোক এমনভাবে ঢুকে গিয়েছে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 আখলাকের দিক থেকে তাদের চরিত্র বলতে কিছুই নেই মূল্যবোধের দিক থেকে তাদের কোন মূল্যবোধ যেটি ইসলাম অনুমোদন দিয়েছে তাদের নেই তারা কিসের মুসলিম আর তারা কিভাবে মুসলিম হল এদের অধিকাংশই মূলত মুসলিম হয়েছে কিসের ভিত্তিতে একটাই তাদের ভিত্তি সেটা হল কোন একজন মুসলমানের করে জন্ম গ্রহণ করেছে কিন্তু কোনোদিন ইসলাম গ্রহণ কোনোদিন ইসলাম গ্রহণ করেনি শুধুমাত্র একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে আর মনে করছে যে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না তেমনিভাবে শুধু মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই আপনি এমনিই মুসলিম হয়ে গেলেন এটি অটোমেটিক বিষয় নয় বুঝতে পেরেছি কিনা এটা ডিজিটাল অটোমেটিক বিষয় নয় যে এমনিতেই হয়ে যাবেন বরং আপনি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 ইসলামের জন্য আপনার কাজ করতে হবে ইসলামের দাবি আপনাকে পূরণ করতে হবে ওই বেতাহ ওই কার্ড আপনি পাবেন না যে কার্ডের মাধ্যমে আপনি মুসলিম হিসেবে পরিচয় আজকে নয় কবরেও দিতে পারবেন মাহাসর যখন আল্লাহর রাব্বুল আলমী সমস্ত মকল ক্লাদকে একত্রিত করবেন সেদিন মাহেশ্বরে উপস্থিত হয়ে দিতে পারবেন আল্লাহর রাব্বুল আলমের কাছেও পরিচয় দিতে পারবেন সেই কার্ডটুকু আপনার হবে না যদি আপনি ইসলাম এর সাথে জাহিরাজকে মিশিয়ে ফেলেন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 আপনি শয়তানের সন্তুষ্টি লাভ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি গ্রহণ যোগ্য হবে না যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাল ইয়াক্ববাল বিল আল্লাহ তাআলার কাছেই গ্রহণ যোগ্য হবে না ওয়া হুয়া ফিল আখিরাতি বিল খাসিরিন এবং আখিরাতে সে কতই কষ্টর পদ্ধতির অন্তর্ভুক্ত হবে বরং আপনার আখিরাতও毁 হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন এর আগে ওই মুসিক সমাজের মধ্যে যেই সংস্কৃতি প্রচলিত ছিল সেটাই মূলত জাহেরি সংস্কৃতি বুঝতে পেরেছে কিনা সেটা কি জাহেরি সংস্কৃতি ইসলাম ওই সংস্কৃতির এক কথায় পরিচয় করে দিয়েছে এক কথায় পরিচয় করে দিয়েছে সেটি হল ইসলামের বাইরে যত সংস্কৃতি আছে ওই সবগুলোই জাহেরিয়াত সবগুলো কি জাহেরিয়াত কারণ জাহেরিয়ত শব্দটি এসেছে মূলত আরবি ভাষায় আপনারা যারা আরবি বুঝেন বলতে পারবেন আর জাহাল শব্দ থেকে মূর্খতা জাহেল শব্দ হচ্ছে মূর্খতা এখান থেকে জাহিরিয়ত হচ্ছে এমন কাজ যে কাদের মধ্যে মূলত জ্ঞানের অভাব রয়েছে যে কাদের মধ্যে জ্ঞান নেই বা মূর্খতা রয়েছে এমন কাজটাকে কি বলা হয় জাহেরিয়ত বলা হয়েছে না যেহেতু রসুল্লাহ সাল্লাহ মূলত এই বিশ্ববাসীকে আলোকিত করেছেন মাধ্যমে। হচ্ছে একমাত্র জ্ঞান এর বাইরে দুনিয়া বাসীর কাছে মূলত আর কোন জ্ঞান দেখবেন এবং রসিদুল্লাহ হাজির দেখবেন দেখবেন আল্লা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ আইন দিয়ে বোঝানো হয়েছে মূলত ওয়াহিকে ওহি হচ্ছে শুধুমাত্র জ্ঞান যার মাধ্যমে মানুষ নিজের জীবনকে পরিচালিত করতে পারে যার মাধ্যমে মানুষ সিদায় লাভ করতে পারে যার মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে যার মাধ্যমে মানুষ আল্লাপ লাভ করতে পারে যার মাধ্যমে একজন মানুষ নিজের নবসে নিজের নবসকে পরিচালিত অন্য কোনো মাধ্যমে সম্ভব আপনি দেখেন অহির জ্ঞান বাদ দিয়ে যদি কেউ চেষ্টা করে তেরামত পর্যন্ত যদি চেষ্টা করে তার রবকে চিনার জন্য চিনতে পারবে কিনা অসম্ভব দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় ইম্পসিবল কোনদিন হতে পারে এজন্য যারা অহির জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে পৃথিবীর যেই মুখণ্ড হোক না কেন তারা আল্লাহকে চিনতে পারেনি তারা আবিষ্কার করেছে আজকে বিজ্ঞান আপনারা দেখেন বিশাল বিশাল আবিষ্কার রয়েছে কিন্তু আল্লাহকে আবিষ্কার করতে আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি সবকিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে কিন্তু আল্লাহ আবুল আলমীকে আবিষ্কার করতে পারেনি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 আপনার কি মনে করেন ইসলাম আসার পরে কি সেগুলো জাহিলিয়াতির জন্য আল্লাহ একজন দুই নয় যুগে যুগে আবুল বাসার আদম আলী হিসার থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ মী মাহমুদুল্লাহ সাল আলী পর্যন্ত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 এইসব কিছু মূলত এগুলো কিছু না কিছু এর বিপরীতে যত অপসংস্কৃতি আছে সবগুলো অপসংস্কৃতি মূলত ইসলামের কাছে এগুলো জাহিলিয়াতে ডাবান করুঝতে পেরেছেন না। এগুলো জাহিরিয়াতের পরিচয় বহন করবে আসুন এরপর আমি আল্লাহ রসুলের সামনে পেশ করবো এই হাদিসটিসুল্লাহ সালিমের কাছে আসলাম তার সাথীদেরকে নিয়ে একথা বলছিলেন তিনিও কিন্তু সাহাবিদ শুধু নয় মধ্যে যারা সবচেয়ে ছিলেন তিনি বলতেছেন আমি আল্লাহ রাসুল কাছে আসলাম এসে দেখলাম ইসলাম তার সাহাবিদের সাথে কথা বলছিলেন কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লা বলে উঠলেন বা বললেন আল্লাহ রাসুল সাল যে এই সময়টুকু জ্ঞান চলে যাওয়ার জ্ঞান বিজুল হয়ে যাওয়ার সময় এসে গিয়েছে জ্ঞান তো তখন ছিল। কিন্তু আবার জ্ঞান চলে যাওয়ার সময় কাছে হয়ে গিয়েছে রাসুল সাল্লা হাদিস থেকে বুঝা যাচ্ছে যে শেষ লগ্নের যে কথাগুলো বলেছেন হাদিস যে জ্ঞান চলে যাওয়ার একটি সময় আমার সামনে আমি লক্ষ্য করছি হারিয়ে যাবে তোমাদের কাছে কি লিখে যাচ্ছে সেটি জ্ঞান কিন্তু এর চলে যাওয়ার সময় এসে গেছে আমি বলে উঠলাম সালি সাল্লাম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 বরং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি আর আমাদের কোরআন শিক্ষা দেবে এভাবে তো পরম্পরায় কোরআন লোকেরা শিখতেই থাকবে এর চর্চা হবে তাহলে হে আল্লাহ রাসুল সাল্লাহাম আপনি কিভাবে বলছেন যে জ্ঞান উঠে যাওয়ার সময় এসে গিয়েছে এসে যাচ্ছে বুঝি সাহাবিসঙ্গত প্রশ্ন করলেন কারণ এমন একটি বিষয় সাল্লা দৃষ্টি আকর্ষণ করলেন যে যেই আলোর উপর যেই ওয়াহির উপর এই গুম্বাতে মোহাম্মদ সাল্লাহস্লামকে রেখে যাচ্ছে এই ওয়াহাই আস্তে আস্তে নিষ্ফ্রম হয়ে যেতে পারে আস্তে আস্তে দূর হয়ে যেতে পারে আস্তে আস্তে লোকদের কাছে কাছ থেকে হারিয়ে যেতে পারে জ্ঞান উঠে যাবে কিভাবে আজকে কোরআন আছে না আমাদের মাঝে কিন্তু কোরআন সেই জ্ঞান কি আসলে অবিকৃতভাবে আমাদের কাছে কি আছে আজকে আমাদের কাছে না আছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে এইভাবে প্রশ্ন করলেন তখন রসুল সাল্লা সাল্লাম জিয়াদুকে এইভাবে বললেন ফাকা আরবি বচনা করা হয় তাকে তখন এভাবে বলা হয়ত্যা উমুক মানে তুমি কেমন কথা বলছ। তোমার মা তোমাকে হারিয়ে ফেলুন্ত এরপর আল্লাহ নবীসলাম বলতেছেন এই খুঞ্জি আমি তো মনে করতাম তোমাকে জ্ঞানীল্ধের মধ্যে একজন মনে করতাম কিন্তু এমন প্রশ্ন করলে মনে হচ্ছে তুমি বিষয়টি আয়ত্ত করতে পারো নি বুঝতে পারো নি আজকে যে ইহুদি এবং খ্রিস্টানরা আছে পক্ষ থেকে অবতীর্ণ দিন তাদের কাছে আছে কিনা আছে কোথায় চলে গেল তাহলে বুঝা গুলো এরকম উঠে গিয়েছে তাদের কাছে কিন্তু এরকম খোলস হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন যেমন আপনি একটি পাত্রের মধ্যে যদি মাছ নিয়ে আসেন যে একটা পাত্র আছেন একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে আসলেন তাজা মাছ কই মাছ হলে সবগুলো মাছ বেরোয় চলে গেছে আর আপনার পাত্রটি রেখেছে আপনার কাছে পাত্র নিয়ে আপনি এখন দূরাদি করতেছেন আজকের ইহুদি এবং খ্রিস্টানরা আপনারা জানেন মুসা আলি বিশ্বারাত ইসলাম তাদের কাছে তৌকিদের দাওয়া দিয়েছে কোরানে করিম সাক্ষী এই ইসলামের দাবা দিয়েছেন যে ইসলাম পর্যন্ত মানুষদেরকে একই বক্তব্য দিবে এর মধ্যে দ্বিতীয় কোন বক্তব্য নেই আল্লাহর বিধানের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন কিন্তু আজকে এই হুদিয়া কি আল্লাহ রাবুল আলমিন বিধানকে আনুগত্য করছে আজকে ইন্দিরা তাদের দিনটা কোথায় হারিয়ে দিল তাদের একদল বলছে ওজাইন ইবনুর হচ্ছে আল্লাহর পুত্র তাদের আরেক দল বলতে পালন করার দরকার নেই তখনকার সময় ছিল এখন আর দরকার নেই বলে আজকের সমাজকে আপনি দেখতে পাবেন বস্তুবাদী সভ্যতার মাধ্যমে তারা এমনভাবে বিকলাঙ্গ হয়ে গেছে এমনভাবে আড়ষ্ট হয়ে গেছে যে তৌহিদ নয় বরং শিরকি লিপ্ত হয় তারা তাদের দিন কি ছিল এটা তারা কেউ বলতে পারবে না ইহুদি ধর্ম বলতে পারবে না ইহুদি তারা ধর্ম প্রচার করতেছে যাদেরকে রাবি বলা হয়ে থাকে এরা কেউ বলতে পারবে না যে তাদের ধর্ম কি অথবাক এ বিষয়ে হচ্ছে এই ওহির মাধ্যমে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ সব তারা ইয়মুল আস্ট ডে জাজমেন্ট ডে কোন কিছুই নেই তারা শেষ দিবসকে অস্বীকার করে বসছে আমাদের শেষ দিবস নেই বুঝতে পেরেছি মানে সব হারিয়ে পেরেছি শুধুমাত্র মুসার নামটুকু তাদের যারা আছে আর বাকি এর মধ্যে যা আছে এবার আসেন এই সাহেব মারিয়াম আলহিসাম তাদের কাছে দাবাত দিলেন তাদেরকে আল্লাহ রকুল আলমের পক্ষ থেকে একটি কিতাব তাদের কাছে দিয়ে গেলেন শুধু দাবাত দিলেন তা নয় যাতে করে তারা পথভ্রষ্ট হয় হেদাহের আলো থেকে নিজেদেরকে মাহরুব না করে এর জন্য হারিয়ে গেছে হারিয়ে গেছে কে বা কারা চুলি করে নিয়ে গেছে বলতে পারবেন মৃত্যুর চাইশ বছর পর কোন একজন ধারণা করেছে তারা হচ্ছে কিতাব এর উপর নির্ভর করে তারা কিতাব রচনা করেছে তো কোন তথ্য নেই তাই আল্লাহ রাসু সালাম বলছেন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 এর মধ্যে তারা নিমজ্জিত করে দিয়েছে ঠিক কিনা এর মধ্যে নিমজ্জিত করে দিয়েছে তাদের কাছে তো অভিদ নেই তাদের কাছে বিপরীত রয়েছে তাদের কাছে রয়েছে এই জবাবদিহিতা নেই তারা মনে করে যে বস্তুবাদ আজকের এই বস্তু নিয়েই যা কিছু করা যায় বরং তাদের পাদ্রী যারা আছে তাদের গির্জা চার্চ এবং তাদের যে সমস্ত এখানে যারা আছে তারা ব্যবসা থেকে আমরা তারা একজন লোক এই ব্যবসা চালু করে দিয়েছে তাদের এই ব্যবসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসেন না আপনি আসেন আমার কাছে তিনি বসে আছেন যার মধ্যে চার্জের মধ্যে যে আপনি আসেন আমার কাছে আসলে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 কিন্তু তারা এসে নিজের এখন গুড়া ক্ষমা করে দিচ্ছে এই সমস্ত প্রতারণা করবেন না এবং আমাদের এই সমাজের মধ্যেও এই ধরনের লোক চালু হয়ে গেছে হয়েছে কিনা বলছি আসেন আমার যদি মরিদ হন আমার মুড়িধ হলেই আমি আপনাকে সব লেখে দিব কবরের মধ্যে যাওয়ার সময় আমার এই চিঠি নিয়ে যাবেন কত বড় মুরব্বী দুনিয়ার মানুষের কাছে চারের নাম দাম নেই দুনিয়ার মানুষের কাছে কোনো মর্যাদা নেই সে কবরে গিয়ে তার চিঠি নিয়ে যাবে কবরের মধ্যে কত বড় তৃষ্টতা চিন্তা করেছেন দুনিয়ার কোন ধরনের প্রতারণার মাধ্যমে আজকে আমাদের মুসলমানদেরকে এমনভাবে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে আমরা মনে করছি যেহেতু আমি অনেক গুণাগার এখন এই দু কোন উপায় নেই কিন্তু যদি আমি বুঝতাম আমি যদি করি না কেন আমার একজন আমাকে ক্ষমা করবেন তুমি যদি আল্লাহ রাবুল আলমীর কাছে ফিরে আসতে পারো তাহলে তোমার সমস্ত গুণা আল্লাহর আলমীর ক্ষমা করে আমরা এটা বুঝতে পারিনি এটি কিন্তু আল্লাহ গুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ একটি দিন ইহুদি তারা তাওরাত্র অনুসারী বুঝতে পেরেছে বিরা তাদের কাছে একটি কিতাব এসেছে একজন উনি আজ নবীদের মধ্যে একজন নবী বঙ্গরাসুলের মধ্যে একজন মুসা ইসলাতাম তাদের কাছে এসেছেন শুধু একজন দুইজন নয় বরং ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নবী বঙ্গি এবং জাহিরিয়তের মধ্যে পার্থক্য না করার কারণে শেষ পর্যন্ত তারা জাহিরিয়তকে এমনভাবে গ্রহণ করেছে যে আর ইসলামকে গ্রহণ করতে পারেন ইসলামকে গ্রহণ করতে ইসলাম ছিল না সর্বশেষ অন্য কোন দিনের দাওয়া দেয়নি যা দেশটি শেখ হাকিমর জামান বলেছেন হচ্ছে তাদের সকলের দিন হচ্ছে একটি সুতরাং ইসলাম নিয়ে এসেছিল কিন্তু ইসলাম গেল কোথায় ওই কাছে এই দিন যাদের সেহেতু কিতাব হয়েছিল যাদের কাছে এই আইম রেখে যাওয়া হয়েছিল এরা সবাই মূলত ওই জাহেলিয়াতের সাথে এই আইলকে করতে পারে নাই তফাত করতে পারে নাই ভিন্ন করতে পারে নাই ফলে তারা নিমজ্জিত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত জাহেরিয়াত থেকে নিজেরা আর বেরোতে পারেন ইসলাম এই দুই তারা পার্থক্য করতে পারবে ঠিক তাই হলো খ্রিস্টাবের ক্ষেত্রেও এটা এক নম্বর বিষয় যেটা আমি দৃষ্টি আকর্ষণ করবো এ হাদিস থেকে দ্বিতীয় যে থেকে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে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 আদৌ হিদায়তলাভ করবে কিনা আর ওই জাহিরিয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা এই জন্যই বলত সমাজ তাদের কাছে রেখে যাওয়া তো এবং থেকে উপকৃত হতে যেহেতু কিতাব থেকে তারা উপকৃত হওয়ার জন্য যে পদ্ধতি তাদের সেই পদ্ধতি তারা অনুসরণ করেনি বন্ধুগণ এই জন্য এই পদ্ধতি আমরা উপকৃত হতে পারি যাতে করে এই জাহিরিয়ার থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারি এই জন্য আমাদেরকে চেষ্টা করতে এবার আসুন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এরপরে সেটি হচ্ছে সংস্কৃতি এবং অপসংস্কৃতি দুটি শব্দ আমাদের কাছে খুব পরিচিত বিশ্বাস এখানে যারা আছেন এরা সবাই এই দুটি শব্দ সম্পর্কে জ্ঞান কিন্তু সংস্কৃতিকে বিকৃত করা হয়েছে সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে একদল লোক নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে সংস্কৃতির ব্যাখ্যা দিয়েছে ফলে আমাদের সমাজে এখন সংস্কৃতি বলতে যেটা বুঝায় সেটা হল কি নাচানাচি করা উলঙ্গ হয়ে যাওয়া প্রগতির নামে লেংটা হয় বাইরে বের হওয়া এবং খেলাধুলা খেলতামাশা ইত্যাদি এগুলো হচ্ছে সংস্কৃতি কিছু গানবাদ্য ঢোলতলা ইত্যাদি ইত্যাদি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 পরে এর ব্যাখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা রয়েছে বিভ্রাট তৈরি হয়েছে আল্লাহ সব তালা তার জিকির কথা বলেছেন বিভিন্নভাবে আল্লাহ রা বুলাল কথা বলেছেন একটি আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলম আল্লাহ তারা জিকিরের কথা বেশি বেশি করতে বলেছেন আর এছাড়া বিভিন্ন জিকিরের কথা নয় কিন্তু আমি ইঙ্গিত দিচ্ছি বিভ্রান্তির মধ্যে চলে গিয়েছে যে জিকির বলতে বুঝায় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লাহা লাহা ইহলাল্লাহ হু হু এটা হচ্ছে জিকির কনসেপ্টটা ধারণটা কি হয়ে গিয়েছে বিকৃত হয়ে গেছে ফলে এখন মানুষ জিকির বলতে কিন্তু আল্লাহ আব্বুল আল কোরআন এর মধ্যে যে জিকির কথা বলেছেন নির্দেশনা সোমান কোরআনের মধ্যে দিয়েছেন সেই জিকির কিন্তু মানুষ বুঝে না কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে ঠিক এমনি ভাবে সংস্কৃতির কনসেপ্ট যেটি সেটা মানুষের মধ্যে একটা বড় ধরনের বিকৃতি ধারণ করেছে সংস্কৃতি বলতে একদল লোক মনে করছে নাচা নাচি হৈ হুল্লুট যেগুলো বিনোদন হিসেবে কোথাও কোথাও কোন কোনো পর্যায়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে এগুলো কি এখন সংস্কৃতি হিসেবে তারা কি করতেছে গ্রহণ করে নিচ্ছে আসুন আসলে কি সংস্কৃতি এটাকে বুঝায় নাকি সংস্কৃতি অন্য কিছু না সংস্কৃতি মূলত এটাকে বুঝায় না আমার বন্ধুগণ ইসলাম একটি দিন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 করতে হবে বাহির থেকে আনতে হবে ব্যাপারটি আমার নয় তাহলে বুঝান গেল যে মোহাম্মদুল্লাহ ইসলামের দাবাত যখন থেকে দিয়েছেন তখন থেকে এই সংস্কৃতি ইসলামের মধ্যে ছিল ছিল বুঝতে পারছেন না। এবার আসেন আরো সহজ করে বোঝানোর জন্য বলি একজন ব্যক্তি যখন আপনার সামনে আস মুসলিম তখন আপনি তাকে বলেন আসসালাম আলিকুম ঠিক না আপনি তাকে আদব বলেন না आदब व्यद कोई ना नमस्कार आलिम ठीक ना क्यों क्यों अपनी असलम आलिक बोलो अपन कन्सेप्ट बदमूल हो धारणा भद्धमूल हो मुस्लिम जो सत्य तक के अभिवादन शिक्षा दिए এভাবেই তাকে আমি তাহাইয়া করবো এভাবেই তাকে আমি কি করবো অভিবাদন জানাবো এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে বুঝতে পেরেছেন কিনা এই কারণে মূলত আপনি তাকে কি করতেছেন তাকে সালাম দিচ্ছেন আপনি আদব করছেন না তাহলে বুঝা গেল যে মূলত সংস্কৃতি কিন্তু কোনো ব্যক্তির বাহ্যিক বেশভূষার নাম নয় বাহ্যিক আচার আচরণের নাম নয় কোন জাতি সত্তার কোন মানে কাঠামোর নাম নয় বরং সংস্কৃতি হচ্ছে মানুষের গোটা জীবন মানুষের গোটা জীবনকে যেটি পরিচালনা করে থাকে তার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 কিন্তু যখন সেই সভ্যতা বিলীন হয়ে গিয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকলেও মধ্যে দুটি সভ্যতা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যেগুলো গোটা পৃথিবীর উপর এই দুটি আত্মপ্রকাশ এবং দুটি সভ্যতার সংস্কৃতি গোটা পৃথিবীর মানুষদেরকে হাত ছাড়িয়ে দিচ্ছে এবং মানুষগুলো সেটাকে ফলো করে যাচ্ছে একটি হচ্ছে ইসলামী সভ্যতা তৌহিদ বাদী সভ্যতা তৌহদ পন্থী এটি সবাই সমস্ত নবী বংরা চুলগণের পক্ষ থেকে প্রাপ্ত এই তৌহিদ থেকে যারা বিচ্ছুত হয়ে গিয়েছে তাদের কথা ভিন্ন যেমন ইহুদি সমাজ তৌহিদ থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে তাদের কথা ভিন্ন কিন্তু এই সভ্যতা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 কি সভ্যতা বস্তুবাদী সভ্যতা কারণ বলতে পারেন যে সে ভাই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি ধরলেন না কেন ইহুদি খ্রিস্টান এবং প্রত্যৃত সভ্যতা যারা বিশ্বাসী ছিল এরা সবাই এখন তাদের মাহবুদ বস্তুবাদকে মারিয়ে দিয়েছে কিনা তাদের একমাত্র মাহবুদ হচ্ছে এখন বস্তু সবাই আপনি একজন আমেরিকানকে জিজ্ঞেস করেন প্রথম মাহবুদকে সে চিন্তা করে তালাশ করে পাবে না সর্বশেষ বলবে যে আমার এই যে কিসের জন্য এই মানির জন্য তাদের এখন কিন্তু কাজ করবে মধ্যে তারা এভাবেই চলে যাচ্ছে ফলে আপনাকে সার বলতে বলতে শেষ আমার এক বন্ধু আমাকে বলতেছে যে তারা যে কেন করতেছে আপনার ওই পকেটের মধ্যে যদি গুল তো না থাকতো তাহলে আপনাকে আর সারসার করতো না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 সাল্লা সাল্লাম সহ আল্লাহ হবুল আলমীর পক্ষ থেকে এই মানব জাতিকে হৃদায়ত দেওয়ার জন্য যাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন তারা তা অভিদেশিকা দেওয়ার জন্য যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহবুলা করার জন্য যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ হাবুল আলমী আল্লাহর নির্দেশনা হালাল এবং হারামকে মেনে চলার জন্য এদের জন্য মূলত আল্লাহ রবুল আলমিন এই সংস্কৃতি অবতীর্ণ করেননি আসুন এর কারণে যদি সভ্যতা এখন ভিন্নভাবে চলছে প্রথমতার কথা আমরা বললাম এর অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ ইন্দারদের অলিকে আরে আপনারা তো অনেক অলিবাই করেছেন যেখানে হয়ে যাচ্ছে ইমানদারদের অলি কি হবে আল্লাহরুল আলমিন আল্লাহ ইমানদারদের ওলি হচ্ছেন আল্লাহ রবুল আলমিন ফলে আল্লাহ রবুল আলমিন এই ওয়েল এই যে অভিভাবক তোমাদের কাছ থেকে নিলেন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 আলো যদি আপনার সামনে না আসে তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার অভিভাবক করতে পারু হোলি হচ্ছে আপনার কে আমরা এখানে ভুল করেছি আমরা নিজেরা হাজার রুকমের ওলি আবিষ্কার করে নিয়ে এখন ওই অলিদের কাজটা কি সেটা আল্লাহ তারা বলে দিয়েছেন ওয়েল ক্যাথারু দ্বিতীয় অভিভাবক বলা হচ্ছে বললাম না দুইটা দুইটা ভাগ তো একটা হচ্ছে তা হিৎপন্থী সুপত্র তৌহিদরা বান যেটি করেছিলেন এর মিলায় অভিভাবক আর এই কফেরদের যারা আল্লাহর এই পথকে অস্বীকার করে বসেছে তৌহিদকে যারা অস্বীকার করেছে তৌহিদের পথকে যারা মেনে নেয়নি আলো থেকে ইলার দুরুমা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যাতে করে রাস্তা চিনতে আলো থাকলে তো আপনি বুঝতে পারবেন তার সমস্যাটাকেই এই এজন্য। জমা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রকুল আলম শান্ত একটা ইংলিশ আপনারা জানেন ইংলিশ ছিল শৈতান কিন্তু তার দোষ অনেক ফলে তার দোষরদের কথা আয়াতের মধ্যে কাজ করে তা নয় ভুলে গেলে পক্ষে শেষ আয়াতটা না ভুলে বিলাল জিনিস জিন এবং ইনসানদের মধ্যে শয়তানের দোষর পাওয়া যাবে যারা জিন হবে এবং ইনসান হবে এবং দুই গ্রুপ আছে এই শৈতানের দোষের এখানে আছে কিনা আপনার এটা মনে করেন না যে শয়ানরা শৈতানের দোসররা শার্ট প্যান্ট পরে আসে শয়তানের দোষরদের অনেক আছে লম্বা লম্বা পাগড়ি পরে বিশাল বিশাল পরে আসে শয়তানের দিকে মানুষকে আহ্বান করছে ঠিক না পড়ার এবং হাদিসের বক্তব্য বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত অভিমতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায় স্পষ্ট তিনি শয়তানের দিকে মানতে আহ্বান করছেন ইসলামের বক্তব্য নন এখানে আমাদের কাছে নতুন কোনো কিছুই নেই কারো কাছে নেই নূতন কোন অধিকারই দেওয়া হয় সেই পাওয়ার অথরিটি আমাদের নেই যে ইসলামের মধ্যে আমি তৈরি করে কিছু বলে দিলাম নবজুল্লাহিন্দারি সুতরাং অন্তকার গরিব দিকে এই আল্লাহর বান্দাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে কেন আপনি বদভস্ট করতেছেন এই কাজগুলো আমাদের বন্ধুগণ করবেন না এটাই হচ্ছে সত্যিকার সংস্কৃতি যেদিকে আজকে নিয়ে এখানে দুটি অভিভাবকত্ব রয়েছে একটি হলো আল্লাহকত্ব আর হচ্ছে শয়তানের অভিভাবকত্ব আসুন এবার আমি আপনাদেরকে বলব ইসলাম যে সংস্কৃতি দিয়েছে ইসলামী সংস্কৃতি মূলত এর বৃত্তি হচ্ছে ইসলামী সংস্কৃতির বৃত্তি হচ্ছে চারটি মৌলিক বিষয়ের উপর এই চারটি মৌলিক বিষয়ের বাইরে যদি কোনো অপসংস্কৃতি ইসলাম নবদীদের কোন স্থান নেই এক নম্বর পয়েন্ট ইয়াহিবাজ রাজি রহমতুল্লাহ বলেন এই পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা ইমাম মাহমুদিন এটা আপনাদের জানত এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সংস্কৃতির মূল উৎস এবং মূল বিষয় হচ্ছে কি বিপরীতে আছে তভিদ সুতরাং তভিদের ক্ষেত্রে কোন ব্যক্তির যদি বিচ্ছুটি হয় যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু কোথায় পড়ে যাচ্ছে সিরকে পড়ে যাচ্ছে এখানে মাঝখানে কোন এমন কোন ওয়াদি বা উপত্যকা নেই যে মধ্যে আপনি গিয়ে বলুন আসেন বসে কিছুক্ষণ যে ব্যক্তি তৌহিদের মধ্যে বিচ্ছুত হয়ে গেল তৌহিদ যার হারিয়ে গেল কোন সন্দেহ নেই থাকা ধাকি সীরক সে সিল্কের মধ্যে বড়ে গিয়েছে মাঝখানে আর কোন স্থান নেই যেমন রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্য स्थान नहींन हक और बिले नहीं ठीक तेमी भाव तौहिदी एम स्थान नहीं तौहिदे विच्छुति गढ़े गिर मध्य पड़े जाए संस्कृत मूल कथा हमारे भित्ति चार्ती इसलमी संस्कृत मूल भित्ती हम तौहिदीप जो संस्कृति आज एग्लो एक करबाओ आद करा अपना जत सुंदर नहीं आसें ना क्यों बंधुगण आज के मुस्लिम उम्मार रकम तहिदेपी अपसंस्कृति मुसलमाना तब मध्य सबसे कठिन अपसंस्कृति जीटी मुस्लिम उम्मार मध्य डुके गूजा कबर पूजा कबर कबर कबरस्थ व्यक्ति নিজের খবরটুকু দিতে পারে না কয়েক কিলোমিটার দূরে না মানে তিন হাত দূরে কয়েক হাত দূরে কয়েক কিলোমিটার দূরে না তিন হাত আছে। যদি তার এত সাহস থাকে তার যদি এত অথরিটি পাওয়ার থাকে তাহলে এই তিন হাত দূর থেকে সে বলে দিতে পারে যে হ্যাঁ তোমরা আমার ব্যাপারে চিন্তা করো না আমি এরকম এরকম আছি বলতে পারি না তো তাহলে আপনারা কেন এই কাজ করতেছেন তার কাছে কি চাচ্ছেন যে নিজের খবর দিতে পারলো না সে ব্যক্তির কাছে আপনি কি চান আমরা কেন এগুলো করতেছি যাক সবাইকে তো কবরে নিতে পারবে না শয়ত আল্লাহুল্লাহ আলাই শান হচ্ছে মূলত বুদ্ধিজীবীদের ইমাম বুঝতে দিয়ে আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে বুদ্ধি নিয়ে যে কাজটি করেছে সেকে করেছে শয়ত আল্লাহুল্লাহ আলাই করেছে বুঝতে পেরেছেন বুদ্ধিজীবীদের মহাই ইমাম হচ্ছে সে শত সে বুদ্ধি খাটানো সবাই সুতরাং এটা করতে পারবো না কি করা যায় তখন বিভিন্ন এই ধরনের দাঁড়িয়ে আছে কিছু দেখবেন এই ধরনের দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের সৌধ বেদি ইত্যাদি আবিষ্কার করে দিয়েছে বলে যে তোমরা যারা কবর যাব না তোমরা এগুলোর মধ্যে যাও ঠিক কিনা এবার যে না এখানেও সবাই যায় না শয়তান এখন বুদ্ধিভিত্তিক আমাদেরকে কিভাবে শয়তান আগ্রাসন করবে তখন আমাদের মধ্যে শয়তান বলল যে ঠিক আছে কতগুলো দিবস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ করে দিলাম আমাদের জন্য কতগুলো দিবস আবিষ্কার করে দিয়েছে ফেব্রুয়ারি মাস ছয়টা না সাতটা দিবস এছাড়াও রয়েছে দিবস মৃত্যু দিবস এমন হাত ধোয়া দিবস পালন করতে হয় তাহলে আপনি মানুষ বলেন কিভাবে আপনাকে মানুষ বলে কে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করুন দিবস পালন করতে করতে আপনি শেষ হয়ে যাবেন তিনশো দিনে বছর আর আপনার দিবস হচ্ছে ছয়শ সাতশো আপনি কিভাবে দিবস পালন করবেন আমাদেরকে তৎপর করার জন্য আল্লাহ থেকে আমি আপনি আল্লাহ করব কারত করব আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত থেকে শান আমাদেরকে বিচ্ছুত করার জন্য পর করার জন্য এমনভাবে প্রক্রিয়া করে দিল যে হাজার রকমের দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা শিখাবে শিখাবে আপনাকে ভালোবাসা শিখার বিষয় নয় ঠিক কিনা ইসলাম আয়াতিল আর যারা ইমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহুল আলমকে ভালোবাসা ঠিক কিনা সুতরাং ভালোবাসা দিবস আবিষ্কার করে নোংরামি করার জন্য আমাদের বন্ধুদেরকে রাস্তায় রাস্তায় চিগাল কুকুরের মতো অশ্লীল কাজের মধ্যে তাদেরকে লিপ্ত করার জন্য এই ধরনের কাজ করা এটি আদৌ ইসলাম সমর্থন এটি সংস্কৃতি হতে পারে না এটি নোংরামী এটি অশ্লীলতা পৃথিবীর সংস্কৃতির যত যত সংজ্ঞা দেওয়া হয়েছে যত ডেফিনিসন দেওয়া হয়েছে কোন সংজ্ঞার মধ্যে বলা হয় যে এই নোংরা সংস্কৃতি হতে পারে আমার বন্ধুগণ বন্য সভ্যতা চালু করেছে বনের গরু ছাগল যেমন মা বাপ ছিনে না আত্মীয় স্বজন ছিনে না বাল মন্দ না আর পরস্পরের দৈহিক সম্পর্ক করার জন্য কোনো ধরনের পর্দা কি জিনিস বুঝে না ঠিক এখন এই কাজ শুরু হয়েছে ঠিক কিনা পয়লা বৈশাখ পালন করল অষ্ট চরম পর্যায়ে মুসলিম উম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক কিনা এটি কিসের পয়লা বৈশাখ ইতিহাস ভালো করে পড়ে দেখুন কিভাবে অস্তিত্ব এসেছে একদল লোক বলি বাঙালি সভ্যতা মিথ্যা কথা এটি বাঙালি সভ্যতা নয় কারণ পয়লা বৈশাখের আবিষ্কার করেছে মুঘল সম্রাট যার দিন আকবর আছে তারা লোক থেকে বিভ্রান বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারেন এটি মূলত বাঙালি সভ্যতা নয় এটি ফালতু কথা বলেছেন আর এই নাম দিয়ে বাঙালি সভ্যতার নাম দিয়ে সকল প্রকার হিন্দুয়ানি পূজা এবং হিন্দু আরে যত অসভ্যতা আছে যত অবদ্রতা আছে সবকিছু ইহুদি খ্রিস্টানরা যে তাদের দিনের কথা বলে গিয়েছে রমনাবট মূলে যারা গিয়েছে তারা কি তাদের দিন সম্পর্কে কিছু জানে একেবারে সত্য কথা কেউ রাগ আমি কারণের কাজের মধ্যে নিজেকে লিপ্ত করার কোন সুযোগ নেই এখানে এমন গর্ভিত কাজ রয়েছে মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এখানে এমন গর্ভিত কাজ রয়েছে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 যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের দিনের কথা বলে গিয়েছে অচিরেই এই সকল মুসলিম আমরা যারা আছি আমরা ইসলামের সমস্ত বিধিবিধানগুলো সবকিছু আমরা না। আমাদের কাছ থেকে আমাদের তহিদকে নিয়ে যাওয়ার জন্য শৈতান এমন ভাবে আমাদেরকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে শয়তান এভাবে চেষ্টা করছে তাই এক নম্বর মূল ভিত্তি বলছিলাম ইসলামের সংস্কৃতির মূল ভিত্তি এক নম্বর হচ্ছে কি আর তৌহি এর বিপরীত হচ্ছে শিল্প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 তিনি তহকিদের পরিপন্থী কোন কাজ কোনোদিন অ্যালাউ করবেন না আজকে শৈতাম অনেকভাবে তহকিদের এই পরিপন্থী কাজগুলো আমাদের মধ্যে ব্যাপক করার করছে এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল দ্বিতীয় মূল্যীতি হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন আশুন্না সুন্নার অনুসরণ করা সুতরাং কোনো কাজ যদি সুন্নার পরিপন্থী হয় সুন্না যদি এলাউ না করে তাহলে সেটা আলু সংস্কৃতি হবে কিনা মুসলমানদের জন্য সেটা সংস্কৃতি হবে না সেটা কি হবে অপসংস্কৃতি হবে আসুন সুনার বিপরীত হচ্ছে কি আল বেদা সুনার পরিপন্থী বিপরীত কোন কাল যদি কেউ লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি কিসের মধ্যে পড়ে যাবে সে বেদাতের মধ্যে পড়ে যাবে আমার বন্ধুগণ সূন্যার বিপরীত কোনো কাজ ইসলাম এলাউ করে না তাই আজকে সংস্কৃতির নামে যদি এমন কোনো কাজ মুসলমানদের মধ্যে চালু হয় যেটি রসুল উল্লাহ সালের সূন্যার মধ্যে পাওয়া যায়নি বা যে ব্যাপারে রসুল উল্লাহ আসাল সুনার মধ্যে নির্দেশনা দেয়নি তাহলে সেটা আমাদের করার কোন সুযোগ আছে কিনা আপনারা কি মনে করেন কোন দিবস উপলক্ষে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 অনুযায়ী জীবনযাপন করার জন্য এখানে নির্দেশনা রয়েছে তাই আল্লাহ রাসুর সহ সুন্নাকে বাদ দিয়ে বেদাত অনুসরণ করে ইসলামী সংস্কৃতির পাওয়ার কোনো সুযোগ নেই বরং বেদাত যারা করবেন তারা অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত আছেন বন্ধুগণ এটা হল দ্বিতীয় মূল্য আমার সংস্কৃতির জন্য যদি সুন্না পরিপন্থী কোনো কাজ এসে যায় তাহলে আমি এই সংস্কৃতি গ্রহণ এটা ইসলামের মধ্যেই ইসলামের মধ্যেই এখন আপনি আমি হতে প্রশ্ন করতে পারি বা কেউ করতে পারে সাইফুল্লা ভাই এই বিষয়গুলো মূলত এই বিষয়গুলো বলে যান নাই তাহলে মানে আমরা এগুলো করলে অসুবিধাটা কোথায় আমি বলব নসুল্লাহ সাল্লা সাল্লাম সর্বশেষ যখন বলেছেন এক লক্ষ চোদ্দ হাজার সাহাবিকে নিয়ে বিষয়ে জানিয়ে যান নাই গোপন করে গিয়েছেন এমন চিন্তার সুযোগ আছে কিনা শুননার মধ্যে দিক নির্দেশনা আছে শুননার মধ্যে দিক নির্দেশনা আসছে কোন লাভের মধ্যে তোমরা তোমাদের পূর্ববর্তী উম্ম যারা আছে ইভাবে খ্রিস্টান পূর্ববর্তীদের যেই রীতি নীতি আছে চাল চলন আছে আচার আচরণ আছে এগুলোকে তোমরা অনুসরণ করবে এগুলো তোমরা এগুলোর পিছিয়ে তোমরা দাওয়া করবে আল্লাহ রাসুল সালসম বলেন শিবিরা মূর্ শিবিরিমি যাতে করে কিভাবে তোমরা যাবে কিভাবে তাদের অনুসরণ করবে এই বিষয়টি নিয়ে রা সুলসালাম সাল্লাম বলছেন শিব্রান্সিব বিগতে বিগতে তারা যদি এক বিগত বিচ্ছুত হয় তোমরাও চেষ্টা করবে এই বিগত অতিক্রম করতে বিগতে বিগতে তোমরা এভাবে বিচ্ছুত হওয়ার জন্য চেষ্টা করবে এক হাত গেলে এক হাত তোমরা বিচ্ছুত হওয়ার জন্য চেষ্টা করবে হাতত্যাল এবং দেখালু জুখরা যদি তারা কোন কারণে বৈশাবের গর্থের মধ্যে গিয়ে ঢুকে ঢুকে তাহলে তোমরা সেখানে গিয়ে তাদের অনুসরণ করার চেষ্টা করবে তাহলে বলে গেছে আমার বন্ধুগণ একটা কথা ছেড়ে যাবে তা যদি কোনো কারণে গুইশাপের গর্তের মধ্যে ঢুকে তোমরাও সেই গুইশাপের গর্তের মধ্যে ঢুকবে তাদের এইভাবে তোমরা অনুসরণ করবে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম কাদের আলিয়াহুদাসহুদি এবং খ্রিস্টানদের কারণ সাহাবিদের কাছে এটি অনেক আশ্চর্যবোধক বিষয় ছিল যারা আল্লাহ রাসুল সাল্লামকে এত ভালোবাসতেন যারা আল্লাহ রাসুল্লাহ সুন্নাকে আটকে ধরেছেন যেখানে নাম বলেছেন সেটাই করেছেন যেখানে লা বলেছেন সেটা করেন নেই ঠিক কিনা আল্লাহ সাল্লামের সাহাবিরা ঠিক এইভাবে সুলাল সাল্লাম সুন্নাকে আঁককে ধরেছেন এখন ওই সাহাবিরা যারা সুন্নাকে এইভাবে আঁককে ধরলেন আশ্চর্য বোধ করতেছেন যে আমরা ইসুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করব, তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াতে থাকব, তাদের পিছনে ধাওয়া করব তারা যদি কোনো গর্তে গিয়ে ঢুকে সেই গর্তে পর্যন্ত গিয়ে ঢুকবো এমন কি হবে প্রশ্ন করলেন আশ্চর্যবোধক কেন যদি আশ্চর্যবোধ করলিয়ার বললেন তাহলে আর কে এই ইহুদি এবং খ্রিস্টানদেরই তোমরা অনুসরণ করবে আজকে তারা যত সংস্কৃতি আমাদের মধ্যে সবকিছু ঢুকিয়ে দিয়েছে আকাশের মাধ্যমে আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে ঠিকই আপনি আশ্চর্য হবেন এখন আমাদের সন্তানরা যে ছেলে ভালো করে মা বলতে পারে না বাপ বলতে পারে না আকার সংস্কৃতির কারণে আমাদের সন্তানরা আজকে হিন্দি বলা শুরু করছে হিন্দি নাটকের কারণে বাসায় বাসায় হিন্দি চর্চা হয় বাস্তব না কি কি নাটক ওই বাংলা সে বাংলা এই ধরনের কি কি নাটক আছে কোথায় কোথায় আছে সব কিছু এই ছেলেরা জানে এরা কোরআন জানে না এরা অনেকে আছে আল্লাহ রাসুল সাল্লাহ নাম জানে না এমনকি আফসোসের বিষয় আমি কোন এক কাম আলিম মাদেশায় গিয়েছি জিজ্ঞেস করলাম আল্লাহ রাসুল্লের দাদার নাম কি একজনে বলতে পারে এই জানা পারেনা দেশের কোন আছে দেশের কোন তারকা আছে কোথায় হলিউড আর বলিউডের তারকা আছে সব কিছু তাদের মুখস্থিরা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন বলে দিবে অমুককে নাম বলবেন আর আপনি সাথে বলে দিবে যে মুখকে কে ग्रासित कर खूब कम संख्यक लोक आगे के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 আল্লাহর দুশ্মনরা চেষ্টা করে আমরা আকাশ সংস্কৃতির মাধ্যমে যেভাবে কবলিত সেভাবে না নয় বরং আরেকটি মহাসং বিষয় আমাদের কবলিত করেছে সেটি হল आज के पूरा मानव समाज एम जौन संस्कृति देश्रू दे, दे आलेम थे आरम्भ कर जो पर्यायर मानुष आयो एखानी नहीं उपाय नहीं आनी रास्त बैरिए उत्तरा जब एखे आसते चोख दूटा हाथे नहीं आसार उपाय नहीं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 আমাদের উপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এদেরকে নিয়ন্ত্রণ আনত এদেরকে বুঝাতে হবে যে এরা বলগাহীন শিগাল কুকুরের মতো বন্য জন্তুর মতো নয় হিংস্রভ্য জাতি এদের সভ্যতা আছে এদের সংস্কৃতি আছে এদের আকৃত বিশ্বাস আছে এদের আমল আছে এদেরকে একদিন কি করতে হবে এ বিষয়ে জবাবদিহি করতে হবে আসুন না দৃষ্টি খুব সুন্দরভাবে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল সালামের উপর অনুমান না দেয় যদি তোমাদের মধ্যে কেউ কোন ব্যক্তি যদি রাস্তায় চিগাল কুকুরের মতো অশ্লীলভাবে তার স্ত্রীর সাথে সহবাস করে তোমরা সেটার অনুসরণ করবে আজকে রাস্তা পর্যন্ত বাড়িতে সুযোগ নেই রাস্তায় এনে হচ্ছে মহিলাদেরকে ইউরোপে এটা ছিল। রাস্তাঘাট যে বিশ্রী অবস্থা টাকার মতো কোন অবস্থা নেই কিন্তু আল্লাহর গজব তাদেরকে এমন করেছে যে তারা হিংস্র প্রাণীর চৌরিকৃষ্ট হয়ে গিয়েছে ফলে সেখানে পুরা নেই দাম্পত্য জীবন বলতে কিছুই নেই অপর সংস্কৃতির দাবানলে জলে গিয়ে এক মেয়েকে মানে বিয়ে করার জন্য গিয়েছে এক লোক ইউরোপের এক দেশে শেষ পর্যন্ত তাদের দুজনের বিয়ে হয়েছে পরে পরিচয় করে পাওয়া গিয়েছে যে এটি তার বাপ বাপের সাথে পরিচয় নেই চিকাল কুকুরের বাচ্চার যেমন পরিচয় নেই বন্য পশুর যেমন আমাদের সংস্কৃতির মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এটি বন্য সভ্যতা নয় এটি বন্য সমাজ নয় এটি মুসলিম সমাজ যাদের পরিচয় আছে যাদের আইডেন্টি আছে যারা তৌহিদের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে চায় তাদের তৌহিদ আছে বন্ধুগণ তাই আল্লা সুদ সাল্লাহাম সাল্লাম আমাদেরকে কঠিন কঠিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমি একটু পরে বলবো। আমি মূলনীতিগুলো বলে আলোচনার সময় ঘনিয়ে গিয়েছে আর বেশি আলোচনা চলবে না এটা হল সুন্নার অনুসরণ সুন্দর মধ্যে কিন্তু সব পাওয়া যাবে সেখানে সূন্যাস সম্পর্কে যারা জানে তাদের কাছে আপনাদেরকে যেতে হবে আপনি এমন ব্যক্তির কাছে গেছেন যিনি সুন্দর জ্ঞানই রাখেনা যার কাছে সূন্যাস সম্পর্কে কিছু জানা নেই এখন সে কি আপনাকে এটা নয় কোন ব্যক্তি যদি জ্ঞান রাখেন শুনলাম তাহলে কিন্তু তিনি হেদারদের আলো দিতে পারবেন যেই আলো দিয়ে আপনি রাস্তা দেখতে পারবেন অন্যথায় আপনাকে অন্ধকারের মধ্যে ছেলে দিবে অন্ধকারের মধ্যে ছেলে দিবে তার কাছে সূন্যার জ্ঞান নেই সে আপনাকে যদি কোনোদিকে নিয়ে যাবে সে আলোতে নিতে পারবে না সম্ভব নয় তার পক্ষে এই জন্য আমাদেরকে সূন্যার অর্শন করতে হবে সূন্যার পরিটি আদৌ ইসলামী সংস্কৃতির মধ্যে না জন্য দ্বিতীয় মূল্য তিন নম্বর যে হচ্ছে ইহেবুল মহাজা রাজু আহতুল্লাহ বলেন সেটা হচ্ছে ইসলাম পুরাণ এবং সুনার আনুগুত্য এর অবাধ্য হওয়ার কোন সুযোগ নেই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার এবং সূন্যার আনুগত্য আল্লাহ এবং তার অবাধ্য হওয়ার সুযোগ বিপরীত হচ্ছে কি অবাধ্য হওয়া আমার বন্ধুগণ এই আনুগত্যের বাইরে মূলত যদি কোনো ব্যক্তি চলে যায় তাহলে সেই ব্যক্তি ইসলামের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি চর্চা করতে পারবে না সে অপর সংস্কৃতির মধ্যে পড়ে যাবে আপনার তো দরকার নেই তালাস করে করে কোথায় কি পাওয়া যায় সেগুলো সব ডাস্টবিন থেকে বের করার জন্য কোন দরকার আছে কি না। আমার বন্ধুগণ আমাদের কাছে আল্লাহুল আলম কালাম এবং মাহমুদ হাদিস ওহি রয়ে গিয়েছে ঠিক কিনা এই ওহিটুকু যেহেতু আমাদের কাছে রয়ে গিয়েছে সুতরাং আমরা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আছে আমরা আর অন্য কোনো সম্পদের কাছে দ্বারস্থ হওয়ার দরকার নেই অন্য কিছু কাছে যাওয়ার দরকার নেই এই আমরা আল্লাহ এবং তারা শুনে আনুগুত্য দে আল্লাহ এবং তারা শুধু আনুগুত্যের বাইরে যত আনুগুত্য আছে প্রত্যেক আনুগুত্যই যদি আল্লাহ এবং তারা শুনে যে আনুগত্য রয়েছে এই আনুগত্য আনুগত্যের অধীনস্থ না হয় তাহলে সেটা মূলত মানুষদেরকে অপসংস্কৃতি দিয়ে নিয়ে যাবে সেটা ইসলামী সংস্কৃতি নয় সেটা কিনা ইসলামী সংস্কৃতি নয় আপনি এসে বলেছেন সাইফুল্লাহ ভাই আসেন আপনি একটা হাক্কানি পীর হন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 নেই এছাড়া যত বড় মুসলিগ হোক যত বড় নতুন হোক যত বড় অলি হোক যত বড় বিশ্বাম হোক যত বড় গাউজ হোক আপনাদের সোকল এগুলোর কোনো মূল্য আছে না এগুলো ইসলামের কোন মূল্য এগুলো আমরা তৈরি করে দিয়েছি। এগুলো আমরা নিজেদের পথ প্রষ্টতার জন্য তৈরি করে দিয়েছি। এদের আনুগত্য ইসলাম আমাদের উপর খরচ করে নেই এখানে প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের আলোচনায় আমি দৃষ্টি আকর্ষণ করতে মানে আমার কেন যেটি ইচ্ছা হচ্ছে সেটি হল এই বন্ধুই মনে করি না তাদের কিছু ভুল আছে হয়তো ভুল থাকতেই পারে ভুল আমারও হতে পারে তাদেরও হতে পারে কিন্তু একজন লোকের ধারণা হচ্ছে যে তারা এখন একটা শ্লোগান বের করেছে লামাজ এটা শুনছেন কিনা আপনারা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই লামাঝাবি স্লোগানটি মূলত একটা বিভ্রান্তি স্লোগান মানে যারা মাঝাবেন্লাহ তিনি লামা ধাবি ওমর রাজি আল্লাহ তালু তিনি লামা ধাবি ওসমানু তিনি লামা ধাবি আলি জানি আবি তালে লামা ধাবি আসেন আবু হানিপুর মাঝাবেন মাধবের রোশন করেছেন আবু হানিপুর হলো। তখন তারপরে সাহির জম্ম হল কিন্তু শাহিকে আবু হানিপুর মাধবের রোশন করেছে শাহি কোরআন এবং সুলান রোশন করেছে সাহিরামা হাবি ইমাম মারিক রহমদুল্লাহ ইমাম আহমদাহর রহমতুল্লাহ মাঝাবি তারা আপনি কি বুঝতে চাইছিলেন একটা বিভ্রান্ত বক্তব্য এর মাধ্যমে লোকদেরকে বিভ্রান্ত শব্দ যারা এই পথভ্রষ্টার দিকে করা আহ্বান করছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো এই কাজ করার আপনার দায়িত্ব নয় আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আপনার বক্তব্য দিয়ে আপনার অধিকার আছে তাও সেই দলিল না মানবে না মানুষ কথা না কারণ মানুষ বুঝতে পেরেছে যে দলিল দিতে হবে দলিলের ভিত্তিতে আমাকে বলবেন অন্যথায় বলবেন না তাই এই বক্তব্যটুকু মূলত বড় ধরনের চার নম্বর যে মূলনীতি যে বৃত্তির ইসলামী সংস্কৃতি বা আমাদের সংস্কৃতি সেই মূল্যীতি হচ্ছে আখড়াতের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আখড়াতের জবাবদিগিতার চেতনা আমার বন্ধুগণ যত সংস্কৃতির কথা বলেন যত আখ্লা কথা বলেন যত চরিত্রের কথা বলেন যত আচরণের কথা বলেন যদি আখড়াতের প্রতি আপনার ইমান দুর্বল হয় তাহলে আপনি এই সংস্কৃতি অনুসরণ করতে পারবেন পারবেন এই জন্য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 লিপ্ত করতে পারে না লিপ্ত করতে পারে না কারণ হচ্ছে সেটা নেই তারা যারা আছে যে করে না অনুমোদন করেন যে আমার এটার মাধ্যমে আমি কি সব পাবো আকেরাতে সব না পেলে তাহলে কি হবে আপনার এটা জানার কথা সব নেই তাহলে আপনি কোন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে নিজেকে অপ্রয়োজনীয় আর ইমানদার ব্যক্তিগণ এই কাজে নিজেদেরকে লিপ্ত করবে কিনা আমার বন্ধুগণ দুটি কথা বলেছেন এমনি করে আর কি লোকেরাচ্ছি বেহুদা কাজ অনর্থক কাজ ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তারা সতর্ক করে দিয়েছেন বেহুদা কাজে নিজেদেরকে লিপ্ত সুতরাং কোন ইমানদার ব্যক্তি বেহুদা কাজে লিপ্ত হওয়ার কোন সুযোগ বরং আলদার সুর সাল্লাহ্লামের মধ্যে বলেছেন যেটা অনর্থক কাজ সেটাকে সে পরিহার সেটাকে সে বর্জন করবে সেটাকে সে ছেড়ে দেবে এই জন্য আমার বন্ধুগণ এখানে স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে ফালতু কাজের কোন সুযোগ ইসলামের মধ্যে নেই হয়তো বাদত হবে আল্লাহ এবং তার রাস আনুগত্য হবে অন্য আল্লাহ এবং কিরা আর চার নম্বর যে মূলভিত্তির উপর মতো আমাদের এই সংস্কৃতি সেই সংস্কৃতি হচ্ছে চার নম্বর পয়েন্ট হল আখড়াতের প্রতি আমাদের আস্থা থাকত আখড়াতের প্রতি যদি দূরাস্তা না থাকে তাহলে কিন্তু আমরা সত্যিকার অপসংস্কৃতির মধ্যে আমরা দাবিত হয়ে যাব কারণ আপনার প্রতিটা কাজ আপনি আপনার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 কত বড় বুদ্ধিজীবী যে আমাদেরকে আমি এসে দেখলাম যে পুরা সকাল বেলায় গেলাম যে পুরা রাস্তার মধ্যে সারা রাত ধরে প্রয়োজনীয় সাত আটজনকে দেখলাম পুরা গায়ের মধ্যে রঙ আর রং রাস্তা পুরাটা একে আদৌ কোনটা সবের কাজ মনে করেন আদো এর মধ্যে দুনিয়ার কোন ফায়দা আছে মনে করেন সেখানে দুনিয়ার ফায়দা নেই আসে আপনার কোনো ফায়দা নেই তাহলে এই কাজে কেন নিজেকে লিপ্ত করলেন অপচয় করলেন হারাপ কাজ করলেন এবং মনে করলেন যে এটা হচ্ছে সংস্কৃতি না বন্ধুগণ এটি সংস্কৃতির ছাগলামি সংস্কৃতির নামে ছাগলামি করবেন না সংস্কৃতির বৃদ্ধি আছে সংস্কৃতির দৈল আছে কারণ সংস্কৃতি একজন মানুষকে সংযত করে একজন মানুষকে সভ্য করে বদ্ধ্র করে যদি কোনো মানুষকে সভ্য না করে অভদ্র করে দেয় যদি কোনো মানুষকে অসভ্য বানিয়ে দেয় যদি কোনো মানুষকে লেংটা করে দেয় আজকে আমাদের মধ্যে কতগুলো লালাল সাঁতার কাপড় পরে বের করে দিলেন তার কথা বললেন এই ছয়লাভের কারণ আছে কারণগুলো আমরা এখানে করেছি আটটি কারণ আজকের আলোচনা মধ্যে আমরা সেগুলো আলোচনা না শুধু আমি আপনাদেরকে এতটুকু বলব আল্লাহ রাসুল সাল্লাহাম আমাদের সংস্কৃতির যেই পাঁচ বা ষাটটি মূলনীতি বলেছেন তার প্রথম মূলনীতি হচ্ছে যে হাদিসটি আমি বলেছি এ হাদিসটি আমি অনুবাদ করে আজকের আলোচনা শেষ করে দেব আবদুল্লাহাদের মধ্যে বর্ণনা করেছেন বাদ তার সহীদে বর্ণনা করেছেন সেটি হলহু কোন ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাথে নিজের আচার আচরণ নিজের বিশ্বাস নিজের আমলকে কোন সম্প্রদায়ের সাথে মিলিয়ে নেয় তাদের আকিদা বিশ্বাসের মতো আঁকিদা বিশ্বাস করে তাদের আচরণের মতো আচরণ করে হিন্দুদের হিন্দুয়ানি আচরণ আপনি করেন খ্রিস্টানদের খ্রিস্টান আচরণ করেন খ্রিস্টমাস ডে পালন করতেছেন ২৫ ডিসেম্বর পালন করতেছেন তারপরে পয়লা জানুয়ারি পালন করতেছেন তারপর পয়লা বৈশাখ পালন করতেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো মূলত সম্পূর্ণ ইসলাম অনুমোদিত কোন সংস্কৃতি নয় এগুলো পালন করতেছেন আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন থাকতে চাই আমরা খ্রিস্টান হতে চাই আমরা বৌদ্ধ হতে চাই না আমরা হিন্দু হতে চাই না আমরা হিন্দুদেরকে গালিগালাজ করছি না তাদেরকে তাদের দিন নিয়ে তারা দিন পালন করুক কিন্তু আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ভাইদেরকে তাদের এই সভ্যতা থেকে বাঁচাতে চাই মুসলিমদেরকে আজকে কিন্তু হিন্দু আজকে এই সভ্যতা থেকে এই অপসংস্কৃতি যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে এগুলো মূলত জাহেরিয়াত এগুলো কি এই জাহেরিয়াত থেকে আমাদেরকে অন্যথায় আমি আমার ইসলাম আমি আমার সংস্কৃতি যে তগিদিনীর সংস্কৃতি রয়েছে যে সুন্দর সংস্কৃতি রয়েছে যেই আল্লাহ এবং তার রসী আনুগত্যের সংস্কৃতি রয়েছে যেই পরকালীন সংস্কৃতি রয়েছে আখড়াতের সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি অনুযায়ী আমি আমার জীবনকে তৈরি করতে পারবো না বন্ধুগণ আসুন আজকে আর আলোচনা করতে চাই না অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি এর মধ্য কথা হচ্ছে এই ইসলাম মূলত তার সংস্কৃতির জন্য যে মূলনীতি দিয়েছে সে ভিত্তির আলোকে আমার কাজকে বিশ্লেষণ করে অগ্রসর হতে হবে গডালিকা প্রবাহে গা বাসিয়ে দিলাম অসুবিধা কি যে আমি একটা গায়ে দিলাম কি লালাল হল অসুবিধাটা কোথায় এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার নবী সাল্লা সাল্লাম মূলনীতি জানিয়ে দিয়েছেন সেটা হলো ওই কাফেরদের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 ওয়স্তাক আল ইসলামিয়া এই মাহাদের এই ইনস্টিটিউটের এই ইনস্টিটিউটের মহাপরিচালক ফজির শেখ আকরাবুল সেমান আসলে আমাকে মানে আমি কোনো আলেম নই সাধারণ লোক তারপরেও যে আমাকে এখানে কিছু কথা বলার জন্য তৌফিক মানে সুযোগ করে দিয়েছেন এজন্য আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা যারা আসলেই অনেকক্ষণ পর্যন্ত যেভাবে বসে আছেন কষ্ট করে আপনাদের তো আল্লাহ রাবুল আলমী যাতে কবুল করেন আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করছি এবং আপনাদের এই আমলটুকু যাতে যে কঠিন সময় আপনাদের নিজে যাতে আল্লাহ সুবাহ সামিল করে দেন এই কিন্তু প্রশ্নের উত্তর মধ্যে আমরা দীর্ঘ সময় নিতে চাই না যেহেতু নয়টা পর্যন্ত বলা হয়েছে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 ওলামায় ক্যালামের পূর্ববর্তী ওলামায় ক্যালামের এই বিষয়ে মত থাকলেও গোটা মুসলিম উম্মা একটি বিষয়ের উপর তাদের আমলি ঐক্যমাতে পৌঁছে গিয়েছে সেটা হচ্ছে যেখানে চাঁদ যে সময় দেখা যায় সেই অনুযায়ী ঈদ করা সুতরাং মুসলিম উম্মার মধ্যে আর নতন করে বিভেদ তৈরি করার প্রয়োজন নেই এটি হল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি কোন ব্যক্তি কনফার্ম হয়ে যায় তিনি চাঁদ দেখেন নাই তাহলে সমস্ত ওলামায় ক্যালামের ঐক্যমত ঐক্যমত করা হয়েছে সেটা হচ্ছে এই এর উপর ভিত্তি করে মূলত এস্তলাপ হয়েছে কিন্তু বর্তমানে আর এই সব ধরনের যেহেতু গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এটা প্রমাণ করে দিয়েছে যে সৌদি আরবের সাথে বাংলাদেশের চাঁদ দেখা যায় না বুঝতে পেরেছেন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 তাহলে আমরা কনফার্ম হয়েছি আমরা তাঁর দেখি নাই বুঝতে পেরেছেন কিনা তাহলে কনফার্ম যদি হয়ে যায় কোনো ব্যক্তি সমস্ত লক্ষ্য মতে কিন্তু তার শিয়াম পালন করা নেই এই খুব সুক্ষ যদি পারেন তাহলে ভালো না বুঝতে পারলে জি খতনা করার সুন্নত পদ্ধতি কি কখন করতে হয় শূন্য পদ্ধতি হচ্ছে জিনিসটা হল ছোটবেলায় করা সপ্তম দিন করা হচ্ছে উত্তম সপ্তম দিন করা হচ্ছে উত্তম কিন্তু বিশেষ করে যারা মানে যে প্রাপ্তবয়স্ক সন্তান না হয় ত্রিমিচিট যারা হয় এদের ক্ষেত্রে ডাক্তাররা ডাক্তারের পরামর্শ নেওয়াটা উত্তম কারণ আপনি ঘটনা করা দিকে যদি সেখানে সমস্যা তৈরি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন এরা এদের অবস্থান সম্পর্কে তবে যদি পরিপূর্ণ বয়সের বাচ্চা হয় তাহলে তাদেরকে সপ্তম দিন করালে তাদের কষ্ট কম হয় এবং এটি সবচেয়ে উত্তম এবং সেটা করতে পারে। যদি কেউ এই দিন না করাতে পারেন তাহলে সেই ছোট অবস্থায় নেওয়াটাই ভালো আমাদের এখানে একটা প্রচলন আছে সেটা হল বয়স বেড়ে গেলে করায় এক্ষেত্রে কষ্ট হয় বেশি কষ্ট হয় বেশি আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটি রসুল উল্লাস নির্দেশনা অনুযায়ী সঠিক নয় বুঝতে পেরেছেন সুন্না তবে কত হয়ে যাবে কোন সন্দেহ নেই আমি বাইয়ের বাসায় থেকে অফিস করি ভাই ইউসিবি ব্যাংকে চাকরি করে ভাই আমার থেকে কোনো প্রকার খরচ নেই না আমার কি ভাইয়ের সাথে থাকা যাবে আপনার ভাইয়ের সাথে আপনি থাকা যায় যেহেতু মানে আপনার ভাই সেটা আপনাকে দিচ্ছে এটি আপনার জন্য কোনো অসুবিধা নয় তবে আপনার ভাইকে উপদেশ দিতে পারেন যে ইসলাম মূলত সুদকে হারাম করেছে সুদের সাথে এই সম্পর্কটুকু আপনি মানে রাখবেন না কারণ আল্লাহ আমিন ওই যে বললাম না ইহুদিদের কথা সব ভুলে গিয়েছে আমরা ভুলে যাচ্ছি কিনা যে সুদকে আল্লাহ কঠিন ভাবে হারাম করলেন সেই সুদের সাথে আমাদের এত নিবিড় সম্পর্ক দে মনে হয় সুদচারা বাঁচার উপায় নেই ঠিক কিনা আমরা সুচারা এখন বাঁচতেই চাচ্ছি না এই যে গলত দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ আকবার কষ্টের আগে আল্লাহ আকবর দিয়েছেন মাসা আল্লাহ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 ক্ষমতা রাখে না সেক্ষেত্রে তাদের উপর থেকে এই হুকুম সাক্ষেত হয়ে যাবে এই হুকুম তাদের উপর থেকে সাক্ষেত হয়ে যাবে তারা যেহেতু প্রচলন আছে নাকি সবাই থেকে যে প্রশ্নের আগে আল্লাহ আকবর ঠিক আছে প্রশ্ন চুল গোপন অঙ্গের লোম পরিষ্কার করে পানি না পাওয়া গেলে সারা দাদা কিভাবে করতে হবে পানি পাওয়ার সত্য নয় এর জন্য পানি পাওয়ার সত্য নয় এটি পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে পানি পাহাড় সত্তর জন্য গোসল শর্ত নয় বা বিবাহের জন্য পাত্র পাত্রীকে দেখার সময় কোনো হাদিয়া দেওয়া যাবে কি পাত্র যদি পাত্রীকে হাদিয়া দেন এটা নিষেধ নেই হাদিয়া ইসলামে যাহেজ কিন্তু মানে হাদিয়ার প্রচলন বাধ্যতামূলক করে নেই আর কোন বিধান নেই বুঝতে পেরেছি কিনা তবে হাদিয়া দিলে এটা নিষেধ নয় ইসলাম হাদিয়া যাকে পছন্দ করেছে হাদিয়া দিতে পারেন যদি দেন ভালো দিতে পারেন দেওয়া গেলে কি কি দেওয়া যাবে আপনি হাদিয়া কি দিবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কি হাদিয়া কি সেখানে কি গরু দিবেন না ছাগল দিবেন সেটা আপনি ভালো যান বিয়ে করতে গিয়ে কে কি ধরনের হাদিয়া দেয় এটা আপনাদের মধ্যে জানা নেই এটাই জানার কথা তাহলে এই লোকের বিয়ে করতে পারেন হাদিয়া যে কোনো কিছু দিতে পারেন সম্মানজন সম্মানজনক হলে ভালো দুই হাত দ্বারা বোতল ধরে পানি পান করলে শূন্য হবে কি হাত দিয়ে আপনি পান করাটা হলে যদি কেউ ডাঙাত বাদ দিয়ে দুই হাত দিয়ে করেন তাহলেও কোনো অসুবিধা নেই মানে যেহেতু ডাঙাত রয়েছে তাহলে সী্না আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে জি আমরা অনেকেই চাপাখানা চাকরি করি অনেক সময় ছবি সহ পোস্টার চাপাতে হয় এমন অবস্থায় কি করতে পারি এটি বালুয়া এটাকে বলা হয়েছে পালুয়া মুসিবত আপনি চাপাখানায় চাকরি করেন আপনি চাক করতে পারেন আর আপনার দৃষ্টিকে পল্লীর আব সারহিম ও ইয়াহাজ দৃষ্টিকে সংযো রাখবেন এছাড়া আপনার অতিরিক্ত করার কিছুই নেই দৃষ্টিকে সংযোতা মুশিব যেমন আপনি এখন রাস্তায় যাচ্ছেন আপনি কি করবেন তাহলে চোখ খুলে নিয়ে বাসায় আসতে হবে এরপর আপনি বোরকা পড়তে হবে বোরকাপুরে আপনি চলতে পারবেন না এবার বলেন যে আমার গর্ত করেন গর্ত করে উপর দিয়ে ঢাকা দিয়ে দেন অসম্ভব এটি বালুবা বলা হয়ে থাকে যেখান থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না রক্ষা করার কোন পথ নেই এই এগুলো তখনই সম্ভব যখন মানুষ সত্যিকার ভাবে এগুলো ব্যাপারে মানুষের মধ্যে সে জ্ঞান আসবে তখন সেগুলো থেকে বেছে আসতে হবে এগুলো কঠিন বিষয় এসব নামাজ জামাতে আদায়ের সময় এক অথবা দুই ডাকাত ছুটে গেলে আমি কিছু কিছু ভাবে কিভাবে আমি কিভাবে বাকি সালাত আদায় করব। এক দুই ডাকাত ছুটে যাওয়ার পরে বাকি সালাদ গুলো আপনি আদায় করবেন উচ্চস্বরে পড়তে পারবেন এ সাজের মধ্যে জায়জ রয়েছে আর নিম্ন স্বরে পড়তে পারবেন জায়েজ এসে যেহেতু জাহারি জায়জ রয়েছে এ মধ্যে আমার এলাকায় এক ব্যক্তির শুধু তিনটি মেয়ে আছে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 এই যে হারাম কাজ তিনি বন্টন করেছেন গরু বক্রি ওট বেড়া ও দুম্বা অর্থাৎ হালাল চতুষ্প বাণীর মলপুত্র না পাক কিনা ইমাসালামতী ওলামাইকার রয়েছে একদম ওলামাইকারকে মানে বলেছেন হালাল বা বৈধ মানে এটা হালাল মানে হালাল বলতে মানে পবিত্র মানে পাক বুঝাচ্ছি এটাকে হালাল বলতে আবার আপনারা খাওয়া শুরু করে দিবেন ওষুধ হিসেবে উঠে পেশাব খাওয়ার বিষয়টি হাজির যারা সাব্যস্ত হয়েছে তবে এই বাস আলামতলাফ রয়েছে হিন্দু খ্রিস্টান বাড়িতে কি খাওয়া খাবার হিন্দু এবং খ্রিস্টানদের বাড়িতে খাবার যাইজ তবে হালাল খাবার হতে হবে হালাল খাবার হতে হবে কোরআন শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে এবং নির্দিষ্ট করেও কি টাকা নির্দিষ্ট করে নিতে পারবে এমনিও নিতে পারবেন দুটাই যাইজ শার্ট প্যান্ট কোট ও টাইকি পড়লে কোন সমস্যা হবে সমস্যা কিছু হওয়ার নেই তবে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেটা লঙ্ঘন করতে পারবেন না যখন প্যান্ট পরবেন তখন সেটা ডিলারা হতে হবে যাতে করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব বুঝা না যায় এবং সেটা রাখুর উপরে হতে হবে ইসলামে ড্রেসের জন্য কিছু কোড দিয়ে আছে সে কোডগুলো আপনি জেনে সে অনুযায়ী করবেন তবে এগুলো ইসলামী শরীরের মধ্যে হারাম কিছুই না হারাম কিছুই নির্বাচনে ভোট দেওয়ার উপর মতামত পেশ করুন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে পরবর্তী সময় আল আমরা করে কেউ বলেছেন যাইজ কেউ বলেছেন না যাইজ বুঝতে পেরেছেন কিনা কেউ বলেছেন যাইজ কেউ বলেছেন না যাইজ তবে সেটা নির্ভর করছে করছে আপনি কাকে ভোট দিবেন তার উপর বুঝতে পেরেছেন যদি আপনি দেখেন যে এমন লোক তাকে ভোট দিলে হয়তো আপনি মনে করেন যে ভোট দেওয়া যেতে পারে তাহলে ভোট দেওয়া না যাইজ নয় ভোট দেওয়া যাইজ ইখতারাফ রয়েছে আমি বলেছি ইসলামিক রাজনীতি কি যাইজ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 তিনি ইসলামের অর্থনীতি মানবে ইসলামের রাজনীতি মানবে ইসলামের সমাজনীতি মানবে সবকিছু নির্দেশিত হয়নি এই কাজটি বেদাত এই কাজটি বেদাত বুঝতে পেরেছেন অনেকে দেখা যায় যেভাবে চোখ মুসতে এটি শুদ্ধ নয় হাতিজ দ্বারা হয়নি আমি এনসিসি ব্যাংকে ইয়নপদে চাকরি করি এই চাকরি করা যাবে কিনা আমি দুঃখিত যে মূলত চেষ্টা করুন অন্যত্র চাকরি নেওয়ার জন্য যেহেতু সমস্ত ব্যাংকে ওলামায় লিপ্ত করা এটি হারামের সাথে সরাসরি সংকর্টিত আমি ফরাজ নামাজ পড়ছি আর এই সময় আমার মা আমাকে ডাকছে এখন আমি নামাজ পড়ে যাব না আমার মায়ে ডাকে সারা দেব মা যদি মানে এমনি অপ্রয়োজনীয় কোনো কাজে ডাকেন তাহলে আপনি মায়ের ডাকে সারা দেওয়ার দরকার নেই ফলসল করাটাই আপনাকে উত্তম কিন্তু যদি মা যদি তার এমন প্রয়োজন যেটি মানে এখনই আপনাকে করতে হবে এমন কোনো প্রয়োজন হয়ে যায় তাহলে উত্তম হচ্ছে আপনি মায়ের ডাকে সারা দিয়ে মায়ের কাজটা সারাবেন তারপরে আপনি আবার ফলসলাদেশে অংশগ্রহণ করবেন এটি মানে মায়ের পক্ষে একা করা সম্ভব নয় এমন কোনো কাজে যদি তিনি ডাকেন মোবাইলের ছবি তোলা যায়জ কিনা হ্যাঁ মোবাইলের ছবি তোলা যায় যারা ভালো করে বুঝেন মোবাইল সম্পর্কে যারা বুঝেন তারা বলতে পারবেন এটা সুনির্দিষ্ট কোনো ছবি না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মাহাদ আলহিসের আগ আগমন সম্পর্কে কোরআন এবং হাদিসের তলিটি বললে কি তর্ক হব মানে আপনি কি অপেক্ষা করতেছেন গুপ্তা আদারি ইমাম মাহাদির আগমনের জন্য আল্লাহ রাসুল কোরআনের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহের মধ্যে স্পষ্ট করেছেন এটি সুনান্তির আসবেন আমার নামে নাম হবে এবং আমার কুনিয়া তুকুন এবং সে তিনি আসার পরে তিনি আদর করবেন ইমাম মাহাদির কথা শহীদ দ্বারা সাব্যস্ত হয়েছে তবে এটা নিয়ে মানে আমাদেরকে অপেক্ষা করতে বলে নাই এটা আমাদেরকে সতর্ক করা হয়েছে বুঝতে পেরেছেন কিনা এটি আল্লা রাসুল সাল্লাম মানে ভবিষ্যতে যে সমস্ত বিষয় সম্পর্কে তাকে জানানো হয়েছে এখন একদম দেখা যায় যে মানে তারা অপেক্ষা করতেছে মনে হয় যেন বসে মানে ইন্তজার বা অপেক্ষা করতেছে শিয়ারা শিয়ারা প্রত্যেক বছর ইরাকের সর্দার গিয়ে তারা চিল্লা করে আওয়াজ করে বললেন না যে শিয়ারা বলতে থাকে আবুল হাসান যে আপনি বেরি আসেন তাদের ধারণা হচ্ছে সর্বশেষ মহম্মদুল হাসান হাসান আলকারী রহমত রহমতুল্লাহ আলাই তিনি চার বছর বয়সে পালিয়ে গেছেন বুঝতে পেরেছেন কিনা ওই সারদাবে সামুরাতে পালিয়ে গেছেন তিনি কেয়ামতের আগে ওখান থেকে আবার বেরিয়ে আসবেন এই জন্য প্রত্যেক বছর তারা সেখানে গিয়ে চিৎকার করে করে ডাকে যে ফিরে আসেন আমরা অপেক্ষা করতেছি এই উম্মাদ অপেক্ষা করতে বলেন নাই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 চেষ্টা করে থাকে সুদমুক্ত লেনদেন করার জন্য যেহেতু ব্যাংকের পদ্ধতিগুলো মূলত সুদমুক্ত করার জন্য ব্যাংকের একটা সরিয়া বোর্ড রয়েছে সুতরাং সেই সরিয়া নীতি অনুযায়ী মুক্ত লেনদেন করতে তারা চেষ্টা করে যাচ্ছে কোনো মেয়ে তার বাবার অমত নিজ ইচ্ছায় বিয়ে করতে পারবে অভিভাবকের অনুমতি ছাড়া অভিভাবক ছাড়া যদি বিয়ে করে তাহলে জায়েজ করে ইসলামী সুযোগ করেন এই ক্ষেত্রে যদি অভিভাবককে তার দৃষ্টিভঙ্গি যদি অভিভাবক কাছে পৌঁছায় আর অভিভাবক যদি অন্যায়ভাবে ভাবে করে আদুল হচ্ছে অন্যায়ভাবে তাকে বাধা দেয় বারণ করে না আমি এখানে বিয়ে দিব না তখন তার জন্য যাইজ আছে তিনি পৌঁছে যাবেন কোর্ট এর মাধ্যমে তিনি এই বিয়েটুকু করাবেন যদি কোর্টের মাধ্যমে হয় তাহলে এটি অথরাইজড পার্সন যেহেতু মানে আব্দুল করার অভিভাবকরা যদি দায় নেই আমাদের অভিভাবকদের সমস্যা হচ্ছে এখানে যে মানে মেয়ে যদি বিয়ের জন্য প্রস্তাব দিতেই পারে মেয়ের জন্য বিয়ের কথা বলা যে আমি বিয়ে করতে চাই অভুককে এটিকে হারাম হবে কিনা আপনারা কি মনে করেন হ্যাঁ মেয়ের অভিভাবক এখানে কাজ করবে কারণ সে বিয়ে করতে চাচ্ছে এই ক্ষেত্রে অভিভাবকরা জোর করে না এখানে বিয়ে দেওয়ার সম্ভব মেয়ে বলছে করে এবার তো হারানি করে দিচ্ছে আর কোনদিন না এখানে কিন্তু ভুল আছে এখন আর তার যদি এই প্রস্তাব এমন হয় যে না আপনি দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন সমস্যা নেই বললেন তাহলে আপনি বিয়ে দিয়ে দিবেন অসুবিধা কোথায় আপনি বলছেন না আমাদের মত মানে এত মানে অর্থ সম্পদ থাকতে হবে গাড়ি থাকতে হবে বাড়ি থাকতে হবে এই থাকতে হবে এটা এটা যদি আপনি ভুল করবেন এটি রাসুল্লাহ সালামে সহিস নেই এটা খেয়াল রাখবেন প্রথমে কিন্তু হারিসের বক্তব্য শুদ্ধ আহ কয় সালাদ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে দশ ওাক্ত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে এবার আপনি যতক্ষণ আদায় না করলেন ততক্ষণ পর্যন্ত কাফির আছে। কোন ব্যক্তি যদি দৈরিক চার অক্ট পড়ে এক অক্ট ছিঁড়ে দেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে কি আবার গোসল করে না।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 নারীরা পুরুষদের প্রতি না দেয় কিন্তু নারীদের জন্য পুরুষদেরকে দেখা হারাম নয় রাস্তায় আপনি চলতেছেন রাস্তায় যদি আপনার সামনে পুরুষরা পড়ে হারাম নয় পুরুষরা যদি আপনার কাছে আয়সারাকে হাবাসদের যে মসজিদের মধ্যে তারা খেলতেছিল আয়সার আদানা দেখতেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহলামের কাদের উপর মুখ দিয়ে এবং আয়সার আদিন আল্লাহ বিরক্ত হয় নাই আমি বিরক্ত হয়ে তারপরে বন্ধ করে দিয়েছি আল্লাহ বিরক্ত হয়ত করলেন না তাহলে আপনি গুনে রাখবেন বুঝতে পেরেছেন কিনা চোখ বন্ধ করে মানে খারাপ দৃষ্টি দিয়ে আগে দুদেশ উদ্দেশ্য হচ্ছে আপনার দৃষ্টিটা খারাপ নিরূপ দৃষ্টি আপনি দিতে পারবেন না এরপর শেষ শেষ সেক্ষেত্রে ছবি সময় শেষ না ছবি তোলা কি না ছবি তুলে মানে অনেকে দেখা যায় যে মানে অপ্রয়োজনীয় খালি ছবি তুলতেছে ছবি তুলতেছে অপ্রয়োজনীয় কোন কাজ ইসলাম অনুমোদন না হয়তো সেটা অপসরে হবে নাহলে কাজ হবে বুঝতে পেরেছেন কি না অপসরে ইসলামে হারাল না কাজ ইসলামে না অবৈধ বৌদ্ধ কাজের কোন সুযোগ নেই ইমান এটা করবেন না প্রয়োজন দেখা দিনেই চলে উঠাবেন যদি বৈধ হয় তাহলে তো বলে দিয়েছেন শুক্রান সময় শেষ হয়ে গেছে